সারা যারো লাগিয়া সোবুজ গুম্বুজ দেখাই ও হল মুবানি ষস মহবিল মশ্রী করি ঈ হল মুক ভিন্ন জবানি আহমতুল আলহামদুলিল্লাহ ওসুল সম্মানিত দর্শক হাদিস হাদিসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুবারকবাদ বান্নাচ্ছি গত পর্বে আমরা হাদিস বা জিব্রাইসালামের হাদিস আলোচনা শুরু করেছিলাম আমরা দেখেছিলাম জিব্রাইল আলাম মানুষের বেশ ধরে রসুল্লাহ সাল্লা কাছে এসে কিছু প্রশ্ন করেন এই প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল ইয়া রসুল্লাহ আকবরিনী আনিল ইসলাম আকবরিনী আনিল ইসলাম মাল ইসলাম ইয়া রসুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে জানান ইসলাম কি রসল সাল্লাম বললেন ইসলাম হলো যে তুমি আল্লাহর এবাদত করবে তার সাথে কারো শরিক করবে না আমরা প্রথম পর্বটা শেষ করেছি অর্থাৎ ইমানের শাহাদ দুটো দিক একটা হলো আল্লাহর তাও লাখ তার কোন শরিক এই সাক্ষ্য দেওয়া আর দ্বিতীয়টা হলো রসুল্লাহ আলহ্লামের রিসালতের সাক্ষ্য দেওয়া প্রথমটা আমরা গত গতপর্ব আলোচনা করেছি যে আল্লাহ আমাদের একমাত্র মাহবুদ আমাদের আছে একমাত্র আল্লাহর জন্যই হবে আর মোহাম্মদ রসুল তার ব্যাপারে আমাদের সাক্ষ্য হল যে তিনি আল্লাহর রসুল তিনি আল্লাহর বান্দা এবং রসুল ইমানের সাথে বান্দা ইমানটাকে সংযোগ করা হয়েছে কারণ আমাদের আগে ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা উম্মতের আগে যত উন্মত ছিল ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মের অনুসারীরা তারা তাদের নবীদেরকে আল্লাহ সাথে সম্পর্কিত মনে করে সিরি করে ফেলেছে কিভাবে যখন কোন নবী যখন কোন ওলি যখন কোন নেককার মানুষ মৃত্যুবরণ করেন তখন তাদের অনুসারীরা তাদের ব্যাপারে উচ্চ ধারণা পোষণ করে তারা বিশ্বাস করে চিন্তা করে তিনি বোধহয় ঈশ্বরের বা স্রষ্টার কোন অংশ তার সাথে সম্পৃক্ত তার ভিতরে ডিভাইনিটি আছে আর এই ডিভাইনিটি আছে চিন্তা করে তাকে ডাকতে থাকেন তাকে হয়তো সাজদা করতে থাকেন তার ভিতরে অলৌকিক ক্ষমতা আছে বলে বিশ্বাস করেন মুসলমানগঞ্জ যেন এই শিরকে না পতিত হয় এই জন্য আমাদের ইমানের সাথে দুটো বিষয় একটা হলো মোহাম্মদ রসোল উল্লাহ রসাল আল্লাহর বান্দা তিনি আল্লাহর মাখলুক আল্লাহর সৃষ্ট বান্দা মানে আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছেন যারা আল্লাহর এবাদত করে তিনি মাখলুক অন্যান্য মখলুকের মতোই মাখলুক আর এই বিষয়টা আল্লাহ কুরআনকারিমে বিভিন্ন জায়গায় তোমাদের মতো কর্মে নয় অর্থাৎ সৃষ্টিতে আমি তোমাদের মতো কিন্তু আমার কাছে ওহি আসে কর্মে আমি অতুলনীয় ওহিতে আমি অসামান্য কিন্তু প্রকৃতিগতভাবে সৃষ্টিতে আমি তোমাদের মতো রক্তমাংসের মানুষ এই যে আল্লাহর মাখলুক তিনি আল্লাহর বান্দা তার ভিতরে কোন ঐশ্বরিক তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল তাকে রাসুল সাক্ষ্য দেওয়ার অর্থটা কি তাকে রাসুল সাক্ষ্য দেওয়ার অর্থ হলো যে আমাদের কয়েকটা বিষয় বিশ্বাস করতে হবে আমরা পরবর্তী কোন পর্ব ইনশাআ ইমান বিষয়ে আরো আলোচনা করব মুহাম্মাদান মোহাম্মদ আবদুহু রাসুলহু মোহাম্মদ রসুল্লাহ এই বিশ্বাসের অর্থ হলো প্রথমত যে আল্লাহ মোহাম্মদামকে তার প্রেরিত মনোনীত রাসুল হিসেবে প্রেরণ করেছেন দ্বিতীয়ত তিনি আল্লাহর পক্ষ থেকে সম্পূর্ণ রিসালাত আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন কোনো কিছু গোপন করেননি গোপন রাখেননি তৃতীয়ত তার প্রতিটি কথা সত্য তিনি যেটা আমাদেরকে দিয়েছেন কোরআনের মাধ্যমে যেটা সাহায্যের মাধ্যমে প্রতিটি বিষয় সত্য যদি কেউ তার কোনো সন্দেহ করে তার দেওয়া কোনো বিধানে সন্দেহ করে তাহলে তার রাসুলের বিশ্বাসটা হবে না চতুর্থ আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তিনি একমাত্র পদ যদি কেউ নামাজ পালাম আদায় করেন সব পালন করেন কিন্তু মনে করেন যে রাসুল্লাহ সাল্লা যে শিক্ষা দিয়েছেন যে দিন দিয়েছেন তার রেসালতের দায়িত্ব হিসেবে যেটা আমাদেরকে দিয়েছেন তার বাইরে তার ব্যতিক্রম কাজ করেও জান্নাত পাওয়া যায় তাহলে পরে ওই ব্যক্তি মুসলমান বলে গণ্য হবেন না এটা দুভাবে হতে পারে কখনো আমরা মনে করি না বুঝে মনে করি সব ধর্মের মানুষই তো আল্লাহরই ডাকে সব ধর্মই ঠিক এটা ইসলামী বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ কুফুরি বিশ্বাস ইসলাম সকল ধর্মের অনুসারিদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি যে একমাত্র মোহাম্মদ অনুসরণের বাইরে কোন ব্যক্তি করে সব ধর্ম যদি ঠিক হয় তাহলে পরবর্তী নবীদেরকে সবচেয়ে বেশি অপমান করা হয় যে আগের একটা ঠিক থাকতে পরে আবার উনি নতুন নিয়ে আসলেন কেন সব ধর্ম ঠিক ছিল কিন্তু অনুসারীরা যখন সেগুলোকে বিকৃত করেছেন আল্লাহর পথে চলার পথে বিঘ্ন তখন আল্লাহ আবার পরবর্তী দিয়েছেন। আর আল্লাহ ইসলাম আিনালিন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করে আল্লাহ সেটা তার থেকে গ্রহণ করবেন না আখেরাতে তাকে ধ্বংসগ্রস্ত হতে হবে ইসলাম সকল ধর্মের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তারা তাদের ধর্ম পালন করবেন মুসলমানরা সাল্লামের অনুসরণ মহাম্মদ সাল্লামের তরিকার বাইরে চল নাজাত মিলতে পারে না আর এ ব্যাপারে আল্লাহ তালা কুরআন অন্যত্র বলেছেন কোল ইনকুন্ত তোমরা যদি আল্লাহর মহব্বত করে থাকো আল্লাহর আশেখ হয়ে থাকো আল্লাহর জান্নাত পেতে চাও তবে অবশ্যই একমাত্র মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের অনুসরণের মাধ্যমে সেটা পাওয়া সম্ভব তোমরা যদি মোহাম্মদ অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন এর আরেকটা দিক আছে কেউ যদি মনে করে যে মোহাম্মদ রসোলা সাল্লামকে আমি নবী মানি তার দিন মানি কিন্তু আমার জন্য তার দিন মানার জরুরত নেই আমি ইমান এবং আমলে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে আমি শরীয়ত বা রসুল্লাহ সাল্লামের দিন না মেনেও আল্লাহর অলি হয়ে গেছি যেমন নামাজ আমার পড়া লাগে না নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় বা নামাজ আমি বাতেনে পড়ি এই ধরনের কথা যারা বিশ্বাস করেন তারাও একই রকম অমুসলমান কাফের বলে গণ্য হবেন কারণ তিনি মোহাম্মদ সাল্লাহাম রিসালাতে বিশ্বাস করেননি মহাম্মদ সাল্লাম মৃত্যু পর্যন্ত সাল্লাহ আদায় করে গিয়েছেন তিনি আল্লাহর সর্বোচ্চ মারেফত অর্জনের পরেও নিয়মিত পাঁচক্ত সালাত আদায় করেছেন সালাত আদায় করতে বলেছেন মৃত্যুর সময় সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন তিনি অসুস্থ অবস্থায় মানুষের কাঁধে ভর দিয়ে সালাত আদায় করতে গিয়েছেন কাঁধে সালাত বাদ দিয়ে শরীয় বাদ দিয়ে কোনো কিছু কম করে আল্লাহর ওলি হওয়া যায় জান্নাত পাওয়া যায় এরকম বিশ্বাসটাই কুফুর কারণ এতে রসল আসাল্লাম রিসালতের বিশ্বাস থাকে না এখানে আর ভুল আমরা করে ফেলি অনেক সময় ভালো মুসলমানরাও সেটা হলো রসুলের চূড়ান্ত মনে লা এবং এই যে সাক্ষ্য দুটো বাক্যের সাক্ষ্য আমরা দিলাম এই দুটো বাক্যের সাক্ষের মূল প্রকৃতি হল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল আলী আসাল্লাম ছাড়া কোন মুর্শিদ নেই আমাদের মাহবুদ একমাত্র আল্লাহ এবং আমাদের মুর্শিদ একমাত্র মোহাম্মদ করব একমাত্র আল্লাহর এবং এবাদতের তরি কাটা নেব একমাত্র থেকে দর্শক আমরা আমরা বাকি কথাগুলো আলোচনা করব ইনশা আমাদের সাথেই ততক্ষণ থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা যেটা আলোচনা করছিলাম যে লাহ এবং এই দুটো সাক্ষ্যের মূল কথা হলো আল্লাহ ছাড়া কোন মাহবুদ নেই আর ছাড়া মোহাম্মদ নেই এবাদতটা হবে একমাত্র আল্লাহর এবং এবাদতের তরিকাটা হবে একমাত্র মোহাম্মদাহসাল্লাম থেকে এর অর্থ কি অর্থ হলো যে আমরা আল্লাহকে খুশি করতে যে কাজগুলো করি নামাজ আদায় করি রোজা রিকি রা যেটাই করলে আল্লাহ কবুল করবেন কিভাবে করলে আল্লাহ শান্তি দেবেন কিভাবে করলে আল্লাহ গুনামাফ করবেন কিভাবে কাজ করলে আখের শান্তি পাওয়া যাবে এই পদ্ধতি তরিকা একমাত্র তিনি মোহাম্মদ সাল আলিহাসাল্লামকে জানিয়েছেন তাকে রসুল বিশ্বাস করার অর্থ হল এটা যে কিভাবে এবাদত করলে আল্লাহ কবুল করবেন এই তরিকা পদ্ধতিটা তিনি রাসুল্লাহ সাল্লা জানিয়েছেন কাজেই এবাদতটা হবে একমাত্র আল্লাহ হবে মোহাম্মদ সাল আলী সাল্লামের আর এই বিষয়ে আমরা অনেক রকমের ভুল করি একটা ভুল মারাত্মক সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করি সকল দর্শকের আজকাল আমাদের সমাজে বাংলাদেশের সমাজে খ্রিস্টান মিশনারিগণ মুসলমানদেরকে খ্রিস্টান করছেন অদ্ভুত ভাবে যে আমরা ইসাই মুসলমান আমরা মুসলমান আমরা তরিকা নেব ইসাই মুসলমানরা যেমন অনেক তরিকা নাই নেয় চিসা খাদিয়া দিয়া অমক তরিকা অমুক পীরের তরিকা অমুক দরবারের তরিকা আমরা ওরকম ইসাই তরিকা নেব। আমরা উম্মতে মহাম্মাদি আমরা মুসলমান আমরা কালেমা পর্ব সব ঠিক আছে কিন্তু তরিকাটা নেব ঈশা থেকে এই যে ভাবে মুসলমানদেরকে সম্পূর্ণ মুরতাত করে ফেলছেন এই মুরতাত করার প্রথম যে দরজা আমরা খুলেছি সেটা হলো আমরা তরিকাগুলোকে বিভিন্ন নামে দিচ্ছি আমরা যদি বাকি যারা পীরেক আলেম ইমাম তারা অবশ্যই তাদের গুরুত্ব আছে তারা আমাদের উস্তাদ তারা মোহাম্মদের তরিকা আমাদেরকে শিক্ষা দেবেন তরিকা মোহাম্মদের উস্তাদ তারা যেমন আমরা খুব সহজ এটা বুঝতে পারি একটা বিশাল জামাতে সালাত আদায় হচ্ছে লক্ষ লক্ষ মানুষ আছে ইমাম কিন্তু একজনই থাকেন আমাদের তরিকা একমাত্র মোহাম্মদ সাল আলী ইসলামের তরিকা তবে এই তরিকা বুঝার জন্য মোহাম্মদ সাল্লা তরিকাটা জানার জন্য আলে মোলামা পীর মাসাইকদের সহযোগিতা নিতে হয় আমরা এখানে ভুল করে তারা মুসলমানদের আল্লাহ হাতি তোমরা আল্লাহর দয়া মায়া মোহাম্বত পেতে গেলে একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকা অনুসরণ করতে হবে এর বাইরে কোনো তরিকা অনুসরণ করলে নাজাদ পাওয়া যায় না আল্লাহ কুরআন করিম অন্যত্র বলেছেন কখনোই তারা মুমেন হবে না যতক্ষণ আপনি যে ফসলা দেবেন বিধান দেবেন নিজদের দেবেন সুন্নত দেবেন এটাকে তারা সর্বান্তকরণে মেনে নেবে পালন করবে এবং অন্তরে কোনো আপত্তিও থাকবে না আল্লাহ রসুলের সুন্নতের বাইরে কোন ইঞ্জিল তওরাত কিতাব অন্য ধর্মগ্রন্থ অন্য ব্যক্তি দর্শনের ভিতরে মুক্তির দিশা থাকতে পারে সত্য থাকতে পারে একটু খুঁজে দেখি এই চিন্তাও যদি মনে থাকে তাহলেও ওই ব্যক্তি মোমেন হতে পারবে না এজন্যই আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা এবাদত করব একমাত্র আল্লাহ এবং এই এবাদতের তরিকাটা একমাত্র মোহাম্মদ সাল্লামে তবে এখানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমরা এগুলো কি এগুলো হল রসুলের রসুল্লাহ সুন্নত এই জন্য সবকিছুকে বিচার করতে হবে রসুল্লাহ সাল্লামকে দিয়ে রসুল্লাহ সাল্লাহসাল্লামকে বাদ দেওয়া যাবে না কাজে কখনো যদি আমরা মনের ভিতরে এমন কথা আসে সবকিছু কি নবীর তরিকায় হয় নবীর মতো চলা যায় আমাদের বর্তমান জামানায় কি আমরা নবীর মতো চলতে পারি সব কি নবীতরিকায় এই ধরনের কথা মনে আসে কিন্তু আমরা বেইমান হয়ে যাব না নাজবিল্লা আমাদের এবাদত অবশ্যই সবকিছু নবী তরিকায় হবে দুনিয়ার জাগতিক কাজকর্ম যেটা আমরা আল্লাহকে খুশি করার জন্য করি না বাধ্য হয়ে মানুষ হিসেবে করি এটা নবী তরিকার বাইরেও হতে পারে যতক্ষণ নবীজির অনুমতি রয়েছে এখানে একটা বাউন্ডারি দিয়েছেন রসোল্লাহাম একটা হলো জাহেজ একটা হলো সুনত রসল্লাহাম যেটা যেভাবে করেছেন ওটা ওইভাবে করা সুন্নত যেটা করেন উনি নিষেধ করেনি সেটা জায়গা দুনিয়ার প্রয়োজনে জায়জ কাজ করা যায় যেটা নবীজি করেননি জাগতিক প্রয়োজনে আমরা যাব চলে যাবো বাসে চড়বো লাইট ফ্যান লাগাবো এগুলো আমরা খুশি করতে করি না বাধ্য হয়ে করি এবং এটা রসুল ইসলাম আমাদের জন্য জায়জ করেছেন হারাম না হলে করা যাবে কিন্তু আল্লাহকে খুশি করব সাজদা করব, ইবাদত করব, জিকির করব এগুলো অবশ্যই নবীজির তরিকায় হতে হবে তা না হলে তাকে রসুল মানাটাই তো আর হলো না তাকে রাসুল মানার অর্থই যে আল্লাহকে খুশি করার পথটা আমরা একমাত্রের জন্য জান্নায় বাইরে যাওয়ার কোনো আছে বা যাওয়া সম্ভব অথবা সবকিছু নবী তরিকায় করা সম্ভব নয় আরো কিছু জিনিস বানানোর দরকার আছে রকম চিন্তা করার সঙ্গে সঙ্গে আমাদের রিসালাতের ইমান না নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন তাহলে আমরা ইমানের প্রথম বিষয়টা বুঝলাম ইসলামের প্রথম রোকনটা বুঝতে পারলাম যে আল্লাহ করতে করতেবে শরিক করা যাবে না আল্লাহকে একমাত্র মাহবুদ হিসেবে সাক্ষ্য দিতে হবে তার সাথে করা যাবে না আর আল্লাহর বান্দা এবং হিসেবে সাক্ষ্য দিতে হবে আর এভাবেই আমরা ইসলামের প্রথম রোকনটা পালন করতে পারবো এরপরে রসুল সাল্লাহাম বললেন ও আন্তুকিম আলাহ সলা কায়েম করবে সলাৎ শব্দটার অর্থ হল দোয়া আর কায়ে করার অর্থ বিভিন্ন রকমে কোনো কিছুকে সোজা করা দাঁড় করানো পালন করা এগুলোকে করা সালাত দোয়া। তবে সকল দোয়াই সালাত নয় আরবিতে ভাবে সকল দোয়াকে সালাত বলা যায় সল্লো আলেগি তার জন্য দোয়া করো আবার আমরা যে রসুল্লাহ সাল সাল্লামের জন্য দরুদ পড়ি ওটাও কিন্তু আরবিতে সালাত বলা হয় সালাত অর্থ আমরা বাংলায় যেটাকে নামাজ বলি সালাত অর্থ আমরা বাংলায় যেটাকে দরুদ বলি সালাত অর্থ যেটাকে আমরা দোয়া বলি নামাজ ফার্সি শব্দ দরুদ ফার্সি শব্দ নামাজ শব্দটা সংস্কৃতি থেকে এসেছে ফার্সি থেকে এসেছে আমরা যারা জানি অনেকে হয়তো জানি যে হজরত নু আলি সালামের ছেলে হজরত ইয়াফেস হাম সাম তারা মধ্য ইরানের এলাকায় বসবাস করতেন ইয়াফেসের এর একটা গ্রুপ ভারতে চলে আসে একটা গ্রুপ ইউরোপে চলে যায় এই ভারতের আর্যদের ভাষা ইউরোপের ভাষা এবং ইরানের প্রাচীন ভাষার একদম রুটগুলো সব এক যেমন মাতা মাদার মাতৃ পিতা পেদার ইত্যাদি ঠিক তেমনি একটা শব্দ হলো নামাজ নমজ নামসতে নামাজ। এর অর্থ হল নত হওয়া বিনত হওয়া আমরা জানি অনেক সময় নমস্কার শব্দটা আমাদের বাংলায় পরিচিত বিনত হওয়া বিনম্র হওয়া ঠিক এই একই থেকে এসেছে ইরানের মানুষেরা যখন মুসলমান হলেন ইসলাম গ্রহণ করলেন দলে দলে তারা তাদের ফার্সি ভাষাটাকে ইসলামের সাথে মিশিয়ে ইসলামাইজড করে ফেললেন ইসলামীকরণ করে ফেললেন এজন্য তাদের এবাদত বন্দেগিগুলো ফারসিতে ব্যবহার করা শুরু করলেন আমাদের দেশে তার একটা হলো নামাজ নামাজ আর সালাত অর্থের দিক থেকে এক নয় নামাজ মানে নত হওয়া আর সালাত মানে প্রার্থনা দোয়া সালাদ ইসলামী শরিয়তের পরিভাষায় বিশেষ পদ্ধতিতে দাড়িয়ে বসে রূপ করে সাজদা করে আল্লাহর প্রশংসা গুণকীর্তন করা এবং তার কাছে দোয়া করা এই সালাতের প্রকৃতি কি সালাদভাবে করার মাধ্যমে আমরা ইসলামের দ্বিতীয় রোকন আদায় করব এটা ইনশাল আমরা পরবর্তী পর্বে আলোচনা করব আল্লাহ তালা ততদিন ততক্ষণ আমাদেরকে সুস্থ রাখেন ইমানের উপরে রাখেন অমাত ফিক্লা বিসাল আল্লাহ মোহাম্মদিনামালাইকুম ও রহমতুল্লাহ মৌসল অসমে মোহাম্মদিন على আসমাই মৌসল অফিসে মোহাম্মদিন পিন রে মৌসল অসমে في পিল আসমাই على অফিসে মোহাম্মদিন পিন